সম্মানিত উপস্থিতি আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করিয়া এবং সালাত গুরুত্বপূর্ণ একটা বিষয় লগন্ধযুক্ত অবস্থায় কোনজিদে অমর আদিয়া বর্ণিত রসুল সাল্লা স্লামে কইছেন যে ব্যক্তি ফিয়াজ অথবা রসুন খায় সেজন্য আমরা মসজিদের নিকটবর্তী না হয় ফিয়াজ এবং রসুন খাইলে গন্ধ থাকব সাথে মুসল্লি ফেরেস্তা তারার হস্তি এবং খাসা রসুন এবং খাসা ফিয়াজও খাইলে সেজন্য মসজিদ থেকে দূরেই থাকে বুখারি মুসলিমের হাদিস এইগুলা তাহলে রান্না করা যদি ফিয়াজ বা রসুন খাওয়া হয় তখন দুর্গন্ধ থাকে না কিন্তু খাসা পিয়াজ রসুন খাইলেন খাইলেন নামাজও মসজিদও আইতে রসল ইসলামে নিষেধ করছেন কিন্তু আমরা আমরা সমাজও আমরা কিতা করি আমরা খাসা ফিয়াজ রসুন খাইয়া এই নাটিক আছে কিন্তু আমরা অনেক মুসল্লীয় আছেন যারা কিতা করেন মিসওয়াক করেন নাটিক মতো অনেক মুসল্লিও আছেন যারা মুখ কিতাবেন সিগারেটের গন্ধ লইয়েন তাহলে সিগারেট খাওয়া অলরেডি মানে হারাম সে খাইব মখরো কিন্তু স্কলার আলেমখলার বিশ্ববর্ণ আলেমখলার মতোই লেগে সিগারেটের লেগে হারাম জিনিস আর এক নম্বর হারাম খাইলা দুই নম্বর লাগিয়া যে সালাদ যখন আইলা তখন সিগারেট খাইয়া যদি আইন যে তাহলে কী থাকবো দুর্গন্ধ দিয়া মুসল্লি সহ ফেরস্তা সবার কষ্ট হইব এত বড় সুসআল ইসলামিকীতা করছেন যে দুর্গন্ধযুক্ত হাসা পিঁয়াজ এবং রসুন খাইয়া ইতিহাস নিষেধ করছেন সেই ক্ষেত্রে যে আমরা দুর্গন্ধযুক্ত একটা হারাম জিনিস খাইয়া মুখের দুর্গন্ধ লইয়াই তাহলে সেটা আরো বড় হাস আল্লাহ সুবাহান বোঝার তোফিক দান সুরক্ষা আমারে যথাযথভাবে আল্লা সুবাহান তালায় যেভাবে গ্রহণ করেন সেভাবে গ্রহণযোগ্য ইবাদত করা গ্রহণযোগ্য সারাতা দেখা করার তফিক দান সুরক্ষা সাল্লবীনা মহম্মদ ওয়ালা